আসসালামুকালাম ওসল্লাম তসলিমন্ডলী নিয়মিত আজকে বাবু সাবর ধৈর্যের অধ্যায় তৃতীয় নম্বর হাদিস থেকে আলোচনা শুরু হবে আমি সকল দর্শক মন্ডলীকে উক্ত দরসটি শোনার জন্য আন্তরিকভাবে তাদের কাছে আমি আহ্বান করছি যেন আপনারা সকলেই এই আলোচনাটি শুনে উপকৃত হওয়ার চেষ্টা করবেন ওমা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক যেন আমাকে এই দর্শে হাদিসটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তৌফিক দান করেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে যে হাদিস নিয়ে আলোচনা করব তিনি বলেন যখন আল্লাহ অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর কষ্ট যখন ওনাকে দুর্বল করে দিয়েছে ফকাল মেয়ে বললেন কতই না কষ্ট হচ্ছে শব্দটি শুনে বললেন বাদল তোমার পিতার উপর আজকের পর আর কোন কষ্ট হবে না মাত, যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম করলেন হে আব্বা জানবা হে আব্বা জান আপনি আপনার রবের আপনার প্রতিপালকের ডাকের আপনি সারা দিয়েছেন আবাতা জান্নাতুল ফির দৌসিমা তখন ফাতেমা রাজি আল্লাহা তিনি বললেন হে মুসলিম জাতি সকল তোমাদের দ্বারা এটা কিভাবে সম্ভব হলো যে আল্লাহ নবীলের মাটি দেওয়া তোমাদের বিষয়টি আমরা শিখতে পারবো সেটা হলেই বা জানতে পারলাম যে আল্লাহ নবী ইসালামের নুকেটে যখন মৃত্যু এসেছে তখন সেই মৃত্যুর বেদনা তিনাকেও অনেক বেধিত করেছে তাহলে যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মোহাম্মদ আকবর আল্লাহ নবী সাহালাম অন্য একটি বর্ণনা বলেছেন নিশ্চয় মৃত্যুর একটি বেদনা আছে মৃত্যুর একটি বেদনা আছে তাহলে মানুষের কাছে যখন মৃত্যু আসে তাহলে সে মৃত্যুর একটি কষ্ট आल्ला नबी साल तीन पर कष्ट अनुभव करते हमें जरा आल्लाक जानको से हेफाजत करें तो मानूष जेहेतु और मानस हिसा और सतान्बत भलोबा मोहब्बत और भलबासा तरह तक जाए यानुषर स्वभाव जिता के जख बाप के जो से कष्ट देखे तक ताफसोस तो फातेमाराजी आल्लाबीम कष्ट देखे आश्चर्य द्वितिन का मृत्यु आसबें और कष्ट हमारा इरपे आल्लाबी सलम सम्पर्ल्लाह तला देख আল্লাহ নবী সাহা অর্থাৎ আমার আব্বা উনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ নবী সাহসালাম বলেছেন যে আল্লাহ পাক ওনাকে ইখতিয়ার দিয়েছিলেন ওনাকে দুনিয়ায় থাকার এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের ওনাকে ইতিয়ার দিয়েছেন ওনাকে বলেছেন যে আপনি দুনিয়ায় আরো বেশি থাকতে চান নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান তো আল্লাহ নবী সাহসালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকেই উনি প্রাধান্য দিয়েছেন তো ফাতে মারাজ আল্লাহ তালানহা তিনি বললেন যে আজাহ বরাবান দাহ আল্লাপাক যখন ওনাকে দেখেছেন সে ডাকে সারা দিয়েছেন এবং বলেছেন যে ওনার ঠিকানা হবে জান্নাত আল্লাহ পাক ওনাকে সবচেয়ে উঁচু জান্নাতের বিশেষ যে জান আল্লাপাকুর রসুল্লা সাহা সাল্লামকে দান করবেন হে মুসলিম দর্শক মন্ডলী এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় সেটা হলে সর্ব অবস্থায় যদি কোনো ক্ষতি হয় তাহলে ধৈর্য ধারণ করতে হবে আর যদি ভালো কিছু পাওয়া যায় তিনি বলেন তিনি ছিলেন আল্লা নবী সাহসালামের অতি প্রিয় মুক্ত একজন গোলাম ছিলেন তিনি বলেন যে আল্লাহ নবী সাহসালামের কোনো একটি ওনার মেয়ে आल्लाबी सलम निकटे खबर पाठ्युस्थान तो आल्लाबी सलम से खबर पाठ दिल्ली तुम्हें मेटा पक्ष सालाम दाओ যা নিয়েছেন সেটাও আল্লাহ এবং যা দিবেন সেটা অর্থাৎ দুনিয়ায় যদি আল্লাহ পাক দুনিয়ায় কারো কাছ থেকে কিছু নিয়ে যাই তাকে মনে করতে হবে এটা আল্লাহরই জিনিস আল্লাহ নিয়ে গেছেন দিল করতে হবে এটা আল্লাহরই আল্লাহ দিয়েছে ওকুল্লু ইন ইন্দাহিম মুসাম্মা এবং প্রত্যেক জিনিসের জন্য আল্লাপাক নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে রেখেছে ওই সময় অনুপাতে আল্লাপাক কাউকে মৃত্যু দিবে আর আবার কাউকে দুনিয়ায় জন্মগ্রহণ করাবেন উনি বলছেন যে ফালি তসবির ওয়ালি তাহ তাসিব বিধাই ঠিক আছে সন্তানের কাছে যদি মৃত্যু চলে আসে মৃত্যু সজ্জায় অবস্থা উনি বলছেন যে চার যদি মৃত্যু হয়ে যায় ज है तुम्हें धर्ज धारण कर आशा कर आल्लाबी सलमेटी कसम चम खे आल्लाबी सलम के खबर पाठ जान उवश अवश्य जानटे उपस्थित हनर पर आल्लाबी सलम से उदेश रवाना हलन और सहबा इकराम सद बिन उबादा छबाल छ এবং উবৈ কাব এবং জিনো কিছু লোক ছিলেন তাকে দেখতে গেলেন তখন ওই বাচ্চাকে উঠানো হলো উত্তোলন করা হলো হেজরিহি আল্লাহ নবী সালাম ওই বাচ্চাটিকে উনি কোলে বসিয়ে নিলেন ওয়া নাক তখন তার ওই বাচ্চাটির অবস্থা এমন ছিল তার চলে যায় এমন অবস্থা আল্লাহ সন্তানকে দেখে ওনার চক্ষু থেকে অশ্রু ঝরা শুরু হয়ে গেল ফকালা সাত তখন সাদ রাজি আল্লাহ তিনি বললেন আল্লাহ নব্বী সালাম এটা কি অর্থাৎ আল্লাহ নবী সাহসালাম এর চোখ থেকে যে অশ্রু ঝরছে উনি যে কান্না করছেন তো বলছেন আয় আল্লা নাম এটা কি এটা কেন বললেন যে আল্লাহ নবী সাহায্য মানুষদেরকে নিয়াহা। অর্থাৎ কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে চিল্লায় চিল্ল্যা কাঁদা এটা সরিয়েতে হারাম সম্মানিত দর্শক মন্ডলী এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো দর্শক মন্ডলী আমি আপনাদের সামনে ওসিয়া হাদিস বর্ণনা করছিলাম যে আল্লাহ নবী সাল্লাম উনি এবং আরো বেশ কিছু সাহাবাহাম নিয়ে ওই বাচ্চাকে দেখতে এমন সময় যখন সেই বাচ্চাটির চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে আল্লা নবী সালামের এই অবস্থা দেখে সাত রাজি আল্লাহ তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন মা হাজা হে নবী আপনি কানছেন আপনি মানুষদেরকে ধৈর্যের তালকিল দেন মানুষদেরকে ঢোকে ধৈর্যের দাওয়াত আল্লাহ দেখে কোন মৃত্যু ব্যক্তি যদি কেউ কাউকে দেখে তাহলে তার অন্তরে সেই মৃত্যু ব্যক্তি সম্পর্কে মায়া মহব্বত আসা এটা একটি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া যে রহমত এবং দয়া আল্লা পাক দয়া এবং রহমদ দান করেন হে মুসলিম ভাই আমরা জানি শরীয়তের বিধান অনুযায়ী কোন মৃত্যু ব্যক্তি যখন মারা যাবে তার ওয়ারিসেরা তিন দিনের বেশি ওই মৃত্যু ব্যক্তির পক্ষতে কোন শোক মানাতে পারবেন না এবং কান্নাকাটি করতে পারবেন না তবে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে চার মাস ১০ দিন পর্যন্ত তাকে শোক মানাতে হয় সে মানাতে পারবে তাহলে আল্লাহ নবী সাহসালাম উনি এটাকে শোক মানাইছেন তা নয় আরেকটি জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হলে এই যে আল্লাহ নবী সাহসালাম বলেছেন যে নিয়াহা কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যদি কেউ চিল্লায় চিল্লায় কাঁধে তাহলে শরীয়ত সেটাকে নিষেধ করেছে এবং এমন ব্যক্তির উপর পাক ল করেছেন তো আল্লা নবীলাম উনি চোখ থেকে ঝরঝর করে পানি পরছেন তো চোখ থেকে পানি পড়া এবং কাঁদা এটা শরীয়তে কোনো অন্যায় কাজ নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি দয়া প্রত্যেকটি মানুষ মানুষকে ভালোবাসে আর মানুষ দুনিয়া থেকে চলে গেলে মৃত্যুবরণ করলে তার চোখ থেকে পানি ঝরা এটাই স্বাভাবিক আর এটা দয়া এটা শরীয়তে কোনো অন্যায় কিছু নেই সম্মানিত দর্শক মন্ডলী এই হাদিসও আমাদেরকে বিপদের সময় ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে এবং সেই ধৈর্যের মাধ্যমে আমরা যে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারব এটাও এই হাদিস থেকে প্রমাণিত হয় এরপরে যে হাদিসটি হাদিসটি অত্যন্ত লম্বা হাদিস হাদিসটি এমন সোহাইব রাজি আল্লাহ তিনি বলেন রসুর উল্লাহ সালাম বলেছেন কানা মালিকুম মিমান কানা কাবলাকুম বলছে তোমাদের পূর্বে যে জাতি ছিল তাদের মধ্যে একজন বাদশাহ ছিল লাহু সাহেরুন ওই বাদশার একজন জাদুঘর ছিলাম্মা কাবির আলীল মালিক ওই জাদুঘরটি যখন বয়স প্রাপ্ত হয়েছে বার্ধক্যে যখন পৌঁছে গিয়েছে বয়স যখন বেশি হয়ে গেছে তখন বাদশাহে বলল ইমনি কদ কাবির তু ফাস ইলাইয়া গোলামান হে বাদশাহ আমি তো বয়স হয়ে গেছে এবং আমি বার্ধক্যে পৌঁছে গিয়েছি বিধাই আমার নিকটে একজন একটি মেধাবী ছেলেকে সেলেক্ট করে তখন ওই বাচ্চাটাকে সেই জাদুঘরের কাছে পাঠিয়ে দিলেন জাদু শিখার জন্য ওয়াকফি তারিখি ইদা সালাহিবুন যখন সে তার বাড়ি থেকে সেই জাদুঘরের কাছে যখন যায় তখন ফাকাদা আল্লাহ আল্লাহা ফা ইলাই বাচ্চাটি তার কাছে একটু বসেছে বসার পরে সেই বুজুর্গর কথাটি সে শুনেছে ফ আহ ওই আল্লাহর বান্দার কথা শুনে ওই ওলির কথা শুনে তাকে ভালো লেগেছে ওয়ানা ইদা আতা শাহের মারবির রাহেব ও কাদা ইলাইহি তখন যখনই সে ওই জাদুঘরের কাছে যায় তখন সে ওই এবাদতকারী বান্দার কাছে একটু কিছুক্ষণ বসে এবং তার কথা শোনে ফাইদা আতা শাহের দারাবাহু বলছেন যখন ওই বাচ্চাটি এই এবাদতকারী বান্দার কাছে বসার কারণে যখন জাদুঘরের কাছে যেতে যেতে দেরি হয় তখন জাদুগর তাকে মারে এবং তাকে শাস্তি দেয় ফাশাকা ফা ওই বাচ্চারি তখন ওইকারী বান্দাকে আল্লাহর বান্দাকে নেঘ বান্দাকে তখন বলল ঘটনাটি হলো এই আমার আপনার কথা আমার ভালো লাগে কিন্তু আপনার কাছে আসার কারণে সেই জাদুঘরের কাছে যখন পুষতে দেরি হয়ে যায় তখন সে আমাকে শাস্তি দেয় বলছেন ইদা হশিদ আসির ফকুল হাবাসানি আহলি ও ইদা হশি তহলক ফকুল হাবাসানী আসে উনি বলছেন তোমাকে যখন জাদুঘর বলবে যে দেরি কেন হলো তখন তুমি বলবা যে বাড়ি থেকে বের হতে হয়েছে আর বাড়িতে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে এখানে কেন হলো তখন তুমি বলবা যে জাদুঘরের কাছে দেরি হয়েছে হাবাই না এমন ভাবে সে দৈনন্দিন তার রুটিন ছিল যে কাছে যাত কিন্তু পথে যাওয়ার সময় তার কাছ থেকে শুনত এবং আসার সময় তার কাছ থেকে এলেম অর্জন করত। তিনি একদিন বলছেন মানুষদেরকে সে রাস্তা বন্ধ করে রেখেছে একটি ভয়ানক জানোয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারছেন না ফকল ওই বাচ্চাটি বললো আলিয়া আলামু। তিনি সে করল যে আমি পরীক্ষা আল্লাহর এবাজকারী বান্দা এর বাণী সত্য এটা আজকে প্রমাণ করার একটা সুযোগ আমি পেয়ে গেছি হাজার ফাক্তুল নাস সে একটি পাথর হাতে নিয়ে এই বলে নিক্ষেপ করলো যে আয় আল্লাহ যদি এই তোমার এই বান্দা যদি সত্য হয় তোমার কাছে প্রিয় হয় এই জাদুঘরের চাইতে তাহলে এই পাথরটি আমি এই পশুর উপর আমি নিক্ষেপ করলাম আল্লাহ তুমি একে হত্যা করে দাও যেন মানুষ সে রাস্তা দিয়ে অতিক্রম করতে পারে আল্লাহ আকবার। ওই বাচ্চাটি যখন সে পাথরে নিক্ষেপ করেছে সে পশুর উপর ওই পশুরটি সেখানেই মারা গেছে এবং মানুষেরা সে রাস্তা থেকে অতিক্রম করা শুরু করেছে সম্মানিত দর্শক মন্ডলী সেই বাচ্চাটি এটা প্রমাণ করতে সক্ষম হলো যে যাদুঘর তাকে আল্লাহ বেশি ভালোবাসেন নাকি আল্লাহর যে নেক বান্দা আছে আল্লাহর এবাজতকারী বান্দা আল্লাহ তাকে বেশি ভালোবাসে এই দুটা তার সামনে স্পষ্ট হয়ে গেল ফাহি ফাহু সেই বাচ্চাটি এবাজতারী বান্দার কাছে আসে খবরটাটি বলল যে আজকে পথে এই ঘটনা ঘটে গেছে তুমি তো আজকে এমন একটি বড় কাজ করেছ যে কাজ আমার দ্বারাও সম্ভব না বড় উত্তম কাজ করেছ বড় একটি কাজ করেছো। কদ বালা আমরিকা মা মা আমি যা মনে করছি তুমি তো আল্লাহর অনেক নিকটে উনি পৌঁছে গিয়েছ এবং তোমাকে যদি পরীক্ষা করা হয় তাহলে তুমি যেন আমার কথা বাদশাকে না বলো আবরাস আর গোলামটি ওই বালকটি কি করত যে জন্ম কোন ব্যক্তি এবং কুষ্ঠ রোগী ব্যক্তিকে সে হাত ফিরিয়ে দিত এবং সে আরোগ্য লাভ করত চোখ ভালো হয়ে যেত এবং কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত বলছেন ফাসামিয়া ফা মালিক বাচ্চার একজন তখন সে যখন সে এই কথাটি শুনতে পেরেছে যে একজন বালক সে অন্ধ ব্যক্তিকে এবং কুষ্ঠ রোগীকে ভালো করে দেয় কান আমিয়া ওই ব্যক্তি অন্ধ হয়ে গিয়েছিল ফু বিহাদা কাসিয়া অনেকগুলি হাদিয়া নিয়ে এসে তার কাছে উপস্থিত হল হলো ফকল এবং বললো মা হা হুনাছেন আমি কিছু অন্ধ আমাকে আপনি শেফা দিয়ে দেন আমার অন্ধটাকে আপনি ভালো করে দেন ফকল ইনফি আহাদান বাচ্চাটি যে হে ব্যক্তি শুনে রাখো লাহাদান আমি কাউকে শেফা দিতে পারি না আমি কাউকে আরোগ্য করতে পারিনা করবো আল্লাহ তোমার চোখ কে ভালো করে দিবেন ফাকাল বলছেন ব্যক্তি তখন আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে আল্লাহ তাকে শাফা দান করেছেন ফ আতাল মালিকা चो भलो तुम चोटारे बंधु रब्ब नीरा रब तुम रब्बी তখন ওই ব্যক্তি বাদশাহ ওকে ধরল। তখন তারই তার এই সহপাঠীকে শাস্তি দেওয়া শুরু করলো যে আমি ছাড়া কোন রব আছে তুমি সেটা আমাকে বলো তোমাকে কে ভালো করেছে কিভাবে আরোগ্য লাভ করলে এটা আমাকে ঘটনা বলো তাকে যখন শাস্তি দেওয়া শুরু করেছে বা জিয়া তখন সে বলে দিয়েছে হাত্তা দাল্লা আল্লাহ গোলামিন যে অমুক গোলাম অমুক ব্যক্তি অমুক শিশু সে আমাকে এই চোখটি ফিরিয়ে দিয়েছে সে গোলামটাকে নিয়ে এসেছে তুমি জন্ম অন্ধ এবং কুষ্ঠ রোগী কে ভালো করো তুমি এটা করো সেটা করো তুমি অনেক রোগকে ভালো করো ইন্সফি আহাদন তখন সেই বাচ্চা বললো হে বাদশাহ ইন্িল আশফি আহাদন আমি কাউকে ভালো করতে পারি না ইন্নামাশিল্লা আমা যিনি রাব আছেন উনি মানুষকে সেফা দেন মানুষকে করেন। আলা ওই বাচ্চার প্রতি নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতন শুরু হয়ে গেল এমন এমনকি ওই বাচ্চা ওই বুজুর্গ এবং আল্লাহর বলির ঠিকানা বলতে বাধ্য হলো যখন তার সম্পর্কে বলে দিল যে আমি এই বিদ্যা এবং এই জ্ঞান এবং তুমি তোমার দিন থেকে ফিরে যাও সে অস্বীকার করেছে করাত নিয়ে আসো এই করাত নিয়ে এসে তার মাথার উপরে রেখে সমস্ত মাথাটি দুঃখিত করে দিয়েছে কাহু হাত্তা অকাশে কাহু দুই ভাবে ভাগ করে দিয়েছে তার সমস্ত শরীর থাকে বাচ্চার যে বন্ধ ছিল তাকেও নিয়ে আসা হয়েছে তাকে বলেছে তুমি তোমার দিন থেকে ফিরে যাও অন্যথায় তোমারও ওই অবস্থা হবে যে অবস্থা এই বুজুর্গর হলো এবং তার সাথে এই ব্যবহারই করা হলো কি ওই বাচ্চাকে নিয়ে এসেছে সম্মানিত দর্শক মন্ডলী হাদিসটি একটু লম্বা এবং দীর্ঘায়ু হাদিসের বাকি অংশ পরবর্তী দর্শে শোনার জন্য আপনাদেরকে আন্তরিক আহ্বান জানি আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি এই হাদিসের বিস্তারিত আলোচনা বাকি আলোচনা পরবর্তীতে দর্শে শোনার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহরবুল্লা আলামিন আমাদেরকে যেন এই দর্শে হাদিস থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন ও আখিরুদা আওয়ানা আল আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন আসসালামুকম্বরমতারকাত